নিরতি মেহির আল্লাহর নামে বল তিনি আল্লাহ একক্লাহ আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নহেন বরং সবে তাহার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ না তাহার কোনো সন্তান আছে আর না তিনি কারোর সন্তান এবং কেহই তাহার সমতুল্য নয়